মালিক ইবনু হুমায়রিস রদিয়াল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার গোত্রের কয়েকজন লোকের সঙ্গে নাবি সাল্লু আলাই সাল্লামের নিকট এলাম এবং আমরা তার নিকট বিশ রাত অবস্থান করলাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম অত্যন্ত দয়ালু এবং বন্ধু বৎসল ছিলেন তিনি যখন আমাদের মধ্যে নিজ পরিজনের নিকট ফিরে যাওয়ার আগ্রহ লক্ষ্য করলেন তখন তিনি আমাদের বললেন তোমরা পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো আর তাদের দিন শিক্ষা দিবে এবং সালাত আদায় করবে যখন সালাত উপস্থিত হয় তখন তোমাদের কেউ আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামত করবে